দশম খণ্ড অষ্টম পরিচ্ছেদ প্রতাপকে শিক্ষা ব্রাহ্মসমাজ ও কামিনী কাঞ্চন প্রতাপ যারা মহাশয়ের কাছে আসেন তাঁদের ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে তো শ্রীরামকৃষ্ণ আমি বলি যে সংসার করতে দোষ কি তবে সংসারে দাসীর মতো থাকো। দাসী মণিবের বাড়ির কথায় বলে আমাদের বাড়ি কিন্তু তার নিজের বাড়ি হয়তো কোনো পাড়া গায়ে মনিবের বাড়িকে দেখিয়ে মুখে বলে আমাদের বাড়ি মনে জানে যে ও বাড়ি আমাদের নয় আমাদের বাড়ি সেই পাড়া গায়ে আবার মনিবের ছেলেকে মানুষ করে আর বলে হরি আমার বড় দুষ্টু হয়েছে আমার হরি মিষ্টি খেতে ভালোবাসে না আমার হরি মুখে বলে বটে কিন্তু জানে যে হরি আমার নয় মনিবের ছেলে তাই যারা আসে তাদের আমি বলি সংসার কর না কেন তাতে দোষ নাই তবে ঈশ্বরেতে মন রেখে করো যে বাড়ি ঘর পরিবার আমার নয় এসব ঈশ্বরের আমার ঘর ঈশ্বরের কাছে আর বলি যে তাঁর পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে বিলাতের কথা আবার পড়িল একজন ভক্ত বলিলেন মহাশয় আজকাল বিলাতের পণ্ডিতেরা নাকি ঈশ্বর আছেন একথা মানেন না প্রতাপ মুখে যে যা বলুন আন্তরিক তারা কেউ নাস্তিক তা আমার বোধ হয় না এই জগতের ব্যাপারের পিছনে যে একটা মহাশক্তি আছে এ কথা অনেককেই মানতে হয়েছে শ্রীরামকৃষ্ণ তা হলেই হল শক্তি তো মানছে নাস্তিক কেন হবে প্রতাপ তাছাড়া ইউরোপের পণ্ডিতেরা মরাল গভর্নমেন্ট অর্থাৎ সৎকার্যের পুরস্কার আর পাপের শাস্তি এই জগতে হয় এ কথাও মানেন অনেক কথাবার্তার পর প্রতাপ বিদায় লইতে গাত্রোত্থান করিলেন শ্রীরামকৃষ্ণ প্রতাপের প্রতি বলিলেন আর কি বলবো তোমায় তবে এই বলা যে আর ঝগড়া বিবাদের ভিতর থেকে না আর এক কথা কামিনী কাঞ্চিনি ঈশ্বর থেকে মানুষকে বিমুখ করে সেদিকে যেতে দেয় না এই দেখো না সকলেই নিজের পরিবারকে সুখ্যাত করে সকলের হাস্য তা ভালোই হোক আর মন্দই হোক যদি জিজ্ঞাসা কর তোমার পরিবারটি কেমন গা অমনি বলে আগে খুব ভালো প্রতাপ তবে আমি আসি প্রতাপ চলিয়া গেলেন ঠাকুরের অমৃতময়ী কথা কামিনী কাঞ্চন ত্যাগের কথা সমাপ্ত হইল না সুরেন্দ্রের বাগানের বৃক্ষস্থিত পত্রগুলি দক্ষিণা বায়ুসংঘাতে দুলিতেছিল ও মর্মর শব্দ করিতেছিল কথাগুলি সেই শব্দের সঙ্গে মিশাইয়া গেল একবার মাত্র ভক্তদের হৃদয়ে আঘাত করিয়া অবশেষে অনন্ত আকাশে লয়প্রাপ্ত হইল কিন্তু প্রতাপের হৃদয়ে কি একথা প্রতিধ্বনিত হয় নাই কিয়্ষণ পরে শ্রীযুক্ত মণিলাল মল্লিক ঠাকুরকে বলিতেছেন মহাশয় এইবেলা দক্ষিণেশ্বরে যাত্রা করুন আজ সেখানে কেশব সেনের মা ও বাড়ির মেয়েরা আপনাকে দর্শন করতে যাবেন তারা আপনাকে না দেখতে পেলে হয়তো দুঃখিত হয়ে ফিরে আসবেন কয়মাস হইল কেশব স্বর্গারোহণ করিয়াছেন তাই তাহার বৃদ্ধা মাতা ঠাকুরানি পরিবার ও বাড়ির অন্যান্য মেয়েরা ঠাকুরকে দর্শন করিতে যাইবেন শ্রীরামকৃষ্ণ মণি মল্লিকের প্রতি বলিলেন রোস একে আমার ঘুমটুম হয় নাই তাড়াতাড়ি করতে পারি না তারা গেছে তার কি করব? আর সেখানে তারা বাগানে বেড়াবে বেশ আনন্দ হবে কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া ঠাকুর যাত্রা করিতেছেন দক্ষিণেশ্বরে যাইবেন যাইবার সময় সুরেন্দ্রের কল্যাণ চিন্তা করিতেছেন সব ঘরে এক একবার যাইতেছেন আর মৃদু মৃদু নামোচ্চারণ করিতেছেন কিছু অসম্পূর্ণ রাখিবেন না তাই দাঁড়াইয়া দাঁড়াইয়াই বলিতেছেন আমি তখন নুচি খাই নাই একটু নুচি এনে দাও কণিকা মাত্র লইয়া খাইতেছেন আর বলিতেছেন এর অনেক মানে আছে নুচি খাই নাই মনে হলে আবার আসবার ইচ্ছা হবে সকলের হাস্য মণিমল্লিক সহাস্যে বেশ তো আমরাও আসতাম ভক্তেরা সকলে হাসিতেছেন